شفقا للامتي قد كان منال ان يلقاهم فاحبته من صدقه وما راى ان يلقاهم فاحبته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 আজকে আমাদের ফিরার ক্লাসে আলোচনার বিষয়বস্তু হচ্ছে নিয়ত সম্পর্কে नियत हम सलास शर्त रही शर्त आगे आलोचित शर्त पढ़ा ना नियत करा नियत हमार बढ़ार बस्तुना बेदाती मूर्ख समाज बुजे नहीं जिन नई नियत हम कर जिन जार फिर तरा नियत पढ़े নিয়ত আসলে করা হয় নিয়ত হচ্ছে মুখের কাজ না অন্তরের কাজ অন্তর দিয়ে করা হয় মুখ দিয়ে উচ্চারণ করা হয় না। পঞ্চম শর্ত হচ্ছে সালাতের আর নি নিয়ত করা অমিন শরু সালাতে আর নি সালাতের শর্ত অন্যতম শর্ত হচ্ছে নিয়ত করা নিয়ত আরবি শব্দ উদ্দেশ্য করা উদ্দেশ্য করা কোথায় যাচ্ছেন খোবার যাওয়ার নিয়ত আছে মানে খোবরের উদ্দেশ্য আছে নিয়ত মানে কি করা উদ্দেশ্য করা উদ্দেশ্য করা संकल्प संकल्प मन इच्छा मन दृढ़ इच्छा के आजम बोला इच्छा इच्छा व्यापक अर्थ হালকা ইচ্ছা থাকতে পারে আবার আন্তরিক ইচ্ছে দৃঢ় থাকতে পারে আর আজ বলা হয় শক্ত ইচ্ছা শক্ত ভাবে আপনার উদ্দেশ্য আছে তো মানে অন্তরে কোন এ সম্পাদন করার সংকল্প করা আর এ বাদত করাই হয় কিসের জন্য তাকার মান এর আল্লাহ মহান আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্য মহান আল্লাহর নৈকট্ট লাভের উদ্দেশ্যে তার কাছাকাছি হর উদ্দেশ্যে কে আল্লাহ আল্লাহের কাছাকাছি হতে পারে কত বেশি হতে পারে এটা হচ্ছে এবাদতের উদ্দেশ্য এ উদ্দেশ্যে এবাদত যে করবেন এর জন্য সংকল্প করার নাম হচ্ছে নিয়ত করা উজুর নিয়ত মুখে না অন্তরে অন্তরে সব নিয়তি অন্তরে এই যে উজু উজু করার উদ্দেশ্য কি উজু করার উদ্দেশ্য এই উজু হচ্ছে একটি এবাদত আর এবাদতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাউ করা এবাদতের মাধ্যমে কি করা আল্লাহর সান্নিধ্য নৈকট্য লাভ করার উদ্দেশ্য করা কি নিয়ত করে এবাদতের এবাদত হচ্ছে আল্লাহ নৈকট্য লাভ করার উদ্দেশ্যে আর এবাদত করার জন্য সংকল্প করা মনের ইচ্ছা এটাকে বলা হয় নিয়ত করা শরীয়তের ভাষায় আর শাব্দিক অর্থে দিনের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্র নিয়ত করি আর দুনিয়ার কাজকর্মের ক্ষেত্রেও নিয়ত করি বাড়ি থেকে নিচে নামছেন হ্যাঁ হাওয়া চড়া করে তার একটা কোন উদ্দেশ্য থাকে নিয়ত থাকে থাকে না থাকে না জি হ্যাঁ তো দিনের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে যে নিয়ত সেটা হচ্ছে এবাদতের উদ্দেশ্যে কি করা সংকল্প করা এবাদতের উদ্দেশ্যে সংকল্প এটা হচ্ছে দিন ইসলামের পরিভাষায় শরিয়তের সংজ্ঞা আর এমনি যখন মানে নিয়ত শাব্দ ক্ষেত্রে ব্যবহার করি আর দুনিয়ার ক্ষেত্র ব্যবহার করি কি আপনার নিয়ত আছে বাঁকালা যাবো মোদি খানার দোকান যাবো তাই না কোথায় যাবেন সমুদ্রের বীজ যাবো এই নিয়ত করেছি হ্যাঁ কালকে সকালে সমুদ্র অর্থের নিয়ম দিন দুনিয়া সবকিছুকে সামিল মানুষের প্রত্যেকটি নড়াচড়া কে সামিল বিনা উদ্দেশ্যে বিনা নিয়তে মানুষ কোনো কাজ করে না কোন একটা কদমও উঠায় না কোন একটা কদমও উঠায় না হাত আমি ঝুকাচ্ছি এটা আপনাদেরকে ঠিক না কার নিয়ত থাকে না জানা আছে কার নিয়ত থাকে না যার কোন সংকল্প নেই কার সংকল্প নেই একমাত্র পাগলের পাগল উদ্দেশ্যবিহীন নড়ে চড়ে উঠে বসে চলে ফিরে হ্যাঁ খেলেও নিয়ত করে খাই না ও জানেও না যে আমি খাচ্ছি হ্যাঁ বুঝলেন একমাত্র পাগলের নিয়ত নেই বাকি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে কোনো মানুষের যে কোনো কাজের ক্ষেত্রে দিনের কাজক হোক দুনিয়ার কাজ হোক নিয়ত করে থাকে আর বিদ্যার্থীরা ধর্মীয় ক্ষেত্রে নিয়ত পড়ে থাকে নিয়ত পড়ে থাকে বিদ্যার্থীদের মুরব্বী যারা আছে বড় বড় আলম আলম তারাও স্পষ্ট করে গেছেন যে নিয়ত হচ্ছে অন্তর সংকল্পের না দেবন্দের বড় একজন তাই না তো ওখানকার নিয়তটা নিতে অসুবিধারই কি হচ্ছে ওখানে আবার বিদ্যার্থী নিয়ত কেন নাম নিজেদের যে কমি সিলসিলা দেওবন্দির সিলসিলা লোক আমরা ওই ওলমা দেব ওই তরিকার লোক আবার ওদের আদর্শ নেওয়া তোমার ধর্ম বিক্রি করে খাওয়া কারো নাম দোহাই দিয়ে বাবা নাম দিয়ে আর নাম দিয়ে বহু দেবান করে থাকে এক থাকি লোকেরা আসলে তাদের আলমারা বলেছে নিয়ত হচ্ছে আর নিয়ত অন্তরের সংকল্প দৃঢ় প্রত্যয়ের নাম দৃঢ় ইচ্ছার নাম হচ্ছে কি নিয়ত করা অন্তরে আপনি সংকল্প করেছেন কোন একটা কাজের সেটা হচ্ছে নিয়ত মুখের সাথে কোন সম্পর্ক নিয়তের যদি বললি যে ধরার যন্ত্র কি আপনি যে ধরবেন অঙ্গ অঙ্গ দিয়ে ধরবেন চোখ দিয়ে নাক দিয়ে হ্যাঁ পা দিয়ে হাত দিয়ে তো হাত দিয়ে যেমন ধরা হয় অন্য কোন অঙ্গ দিয়ে ধরা হয়নি ঠিক তেমন দিয়ে প্রত্যেকটি অঙ্গের কিছু কিছু কাজ ভাগ করে দিয়েছেন তোকে হাঁটতে হবে চলতে হবে আলবাদা লিয়া দে আলবাত হাত ও যে না করে সেটা হচ্ছে কারো গায়ে হাত দেওয়া হ্যাঁ মহিলা গায়ে হাত দেওয়া জবানের আল্লাহ ডিউটি লাগিয়েছেন হ্যাঁ স্বাদ মজা চাখা হ্যাঁ হাত দিয়ে কথা বলি পাগল ঠিক তেমনি যারা জবানে নিয়ত করে নিয়তটা হচ্ছে অন্তরের কাজ যদি জবান দিয়ে করে তাহলে একটা পাগল বুঝতে না পাগল তুই যদি আমি কাম দিয়ে শুধি আর নাক দিয়ে শুনি তোকে কি বলবেন পাগল এই নাক হচ্ছে শোনার জন্য আর কান হচ্ছে সোনার জন্য আপনি যদি এর যদি উল্টা পাল্টা করেন তো আপনাকে কি বলবো মানুষের পাগল বলবে ঠিক তেমনই অন্তর হচ্ছে নিয়ত করার জন্য বলছে না আমরা কিন্তু জবান দিয়ে নামাই পড়ে নিয়ত করি তাহলে এরা সব পাগলের দল বিদাতীয় কারণ আদর্শ না এটা আর পাগল এরা মাহালোহাল কালব নিয়তের স্থান হচ্ছে কারণ এই কথাটি অনেক আমার দেশের বক্তারা খুব চালাকির সাথে বলে নিয়ত করতে হবে না হবে না হ্যাঁ বক্তার সাহেব বলছে নিয়ত করার দরকার নেই একজন উত্তর দিল নিয়োগ করার দরকার নেই আর একজন উত্তর দিল নিয়োগ এক কথা না দুই কথা দুই কথা কেমন না না বুঝলে নিয়ত করা দরকার নেই কিন্তু আমি একটু ভালো মনে করে করে নিলাম চলে না চলে না দরকার নেই কিন্তু নাজেজ তো নয় আমি তো গোনা করে দিলাম যেমন আপনাকে কেউ বলছে যে চা খেয়ে নেন সে চা খাওয়ার দরকার নেই তাই না কারণ খাবারটা খেয়ে না আমার সাথে বলছে না ভাই খাবার দরকার নেই আমার তারপরে খাওয়া যাবে না করা যাবে করলে এই রকম আর ভাষা ব্যবহার করে খুব চালাকির সাথে বিদাতি মল সাহেবের আধা বিদাতিরা যারা বিদাত চলতে চার কিছু ভালো কথা বলে কিছু হ্যাঁ বিদাত ছাড় দে করতে হবে না ভাই খাওয়া দাওয়া জরুরি নয় তার মানে খেলে চলবে কিন্তু জরুরি নয় ঠিক না ঠিক না ওই কি না বুঝতে পারছেন ভালো করে বিষয়টি তাহলে সঠিক উত্তর কি নিয়ত করা যায় কারণ নিয়ত করা হচ্ছে বেদাত বেদাত বোঝার জন্য এতটা যথেষ্ট পাবলিক জন্য বেদাতের তারিখ সংজ্ঞা হ্যাঁ বেদাত কাকে বলে ওইসব জানার কোন দরকার নেই নবীর রাস্তা দিয়ে যদি আবাদত করে এটা হচ্ছে সোনীর রাস্তা ছাড়া ভিন্ন রাস্তা দিয়ে যদি করেন ওটার নাম হচ্ছে সোজা কথা নীত যখন নবী করিম সালাম পড়েননি তার চার খলিফা পড়েননি তার এক কোন তারপরে নিয়ত পড়বেন এটা সন্ন্যত হইল নইল রাসুসামের মাধ্যমে আপনি এই নিয়তের ধর্ম নিলেন না অন্য কোন মাধ্যম দিয়ে নিয়েছেন সুতরাং বেদাত বেদাত যাইজ না না যাইজ আসল তো এখানে নিয়ত করা নিয় নিয়ত পড়া জরুরি না ভুল উত্তর তারপর নিয়ত পড়ার কোন দরকার নেই এটা উত্তর ভুল জি তাই বলছেন उच्चारण कर प्रयोन नहीं बोला मान उच्च स्वर बोल आ जोरे मुखे जवान बोला नो मने मन ही अपनी जीवे नड़िए बोल उच्चारण নিয়ত কেমন করে করতে হবে বলছেন মুসল্লি তার অন্তর দিয়ে নিয়ত করবে অন্তর দ্বারা কি করবে নিয়ত করবে অন্তরে পড়া হয় না তা ওই নামাজ সলা সালাত আপনি এ সব সালাত অন্তরেই আপনি যখন একামত হচ্ছি এই নিয়ত করার জন্য আবার তার জন্য প্রস্তুতি নিতে হয় না মানুষ যেমন দাঁড়াচ্ছে একামত হওয়ার সাথে সাথে অটোমেটিকলি কি হচ্ছে ওর নিয়ত কিন্তু হচ্ছে এটা আসলে নিয়ত নাহলে আপনি বসে থাকতেন যদি এখন নামাজ পড়ার প্রয়োজন না থাকতো তাহলে কি করতেন বসে থাকতেন এই যে উঠছেন দাঁড়াচ্ছেন কাতার সোজা করছেন হ্যাঁ প্রস্তুত হচ্ছেন যে আমি এখন রফেদান করে আল্লাহ বলবো এটি হচ্ছে নিয়ত নিয়ত শুরু করছেন অথবা আসর শুরু করছেন অন্তরে নিয়ত করবেন এটি সন্নত এখন সন্ন্যতের জন্য আমি দাঁড়াই মসজিদে আসলাম শুরু হয়নি মসজিদের নিয়তে দাঁড়ালাম নাকি আমার জোহরের আগে সৈন্যত রাতিবা আছে। दियत कर शर्त कारण फ नियत करा नाम की शर्त और शर्त हम फरज शर्तज सूतरा नियत अंतरे हम फरज যদি অন্তরে কেউ নিয়ত না করে সংকল্প না করে যে আমি নামাজ পড়ছি এ কথা অন্তরে না আসে তার অন্য কোন নিয়ত করে অথবা কোন নিয়তি করলো না হয় কোন করলো না অন্য কোন নিয়ত করলো কোন নিয়তি করলো না যেমনি সবাইকে দাঁড়াতে দেখেছি তাই আমি দাঁড়িয়ে গেছি কোনো নিয়ত করেনি জানি না মুসলিম কিছু জানে না সবাই দাঁড়িয়েছে মুসলিমের আমি এখন কলম পড়লাম আমি দাঁড়ালাম না কিছু তাই নামাজ হবে নামাজ নিয়ত করেনি আরেকটি লোক নামাজের নিয়ত করেনি সলাতের এবাদতের নিয়োগ করেননি তাকে রুগু সে ভালো লেগেছে যে এতে শরীর চর্চা হচ্ছে ব্যায়াম হয়ে যাচ্ছে আমি ব্যায়াম করছি তাহলে সে এবাদতের নিয়োগ করেনি ফেল করে বলা হয়েছে শরীর চর্চার নিয়ত করেছে সুতরাং তার নামাজ যদিও শুরু থেকে সেগুলি কাজ করেছে নামাজের কেয়াম থেকে সুরুকে সালাম পর্যন্ত সব কাজ করেছে তারপর নামাজ হবে কি কারণ সে নামাজ এবাদতের নিয়োগ করেন शर्त और शर्त पड़ा बेदात ना इखतादायत बेहदर पड़ा इस नासत करजा ইত্যাদি এসবগুলি হচ্ছে নিয়তের দলিল যে নিহতের ওপর আমল নির্ভরশীল ইনল বিনিয়ত নিশ্চয় সমস্ত আমল নির্ভরশীল কিসের ওপর নিহতের ওপর এই হাদিসটি বহু বচন দিয়ে আছে এক বছন দিয়ে বিনিয়ত বিনিয়াহ দুই রকম করিয়াছে সমস্ত আমল কিসের নির্ভরশীল নিয়তের ওপর কবুল হওয়ার দিক থেকে কবুল না হওয়ার দিক থেকে রদ হওয়ার দিক থেকে হ্যাঁ ভালো হওয়ার দিক থেকে ভালো না হওয়ার দিক থেকে দিক থেকে ভালো ফলাফল না হওয়ার দিক থেকে মানুষের আমল নির্ভরশীল কিসের ওপর নিয়তের ওপর যদি আপনি নিয়ত করেন যে আমি নামাজ পড়ছি মানুষের ভয়ে অথবা কোন মানুষকে খুশি করার জন্য আল্লাহ মানুষকে খুশি করার জন্য নামাজ এই জন্য বলা হয়েছে যে লোক দেখানো আমল কখনো বড় কখনো ছোট নামাজ আপনি পড়ছেন পড়তেন কিন্তু যখন দেখছেন যে এখানে পরিবেশটা সবাই হ্যাঁ আলমা এখানে আছেন আর আমি নামাজ পড়ছি নামাজ আপনি পড়া পাখির ঠোকর দেওয়ার মতো এই রকম কিছু লোককে দেখি আপনি সুন্দর করে ধীরে স্থির ভাবে লম্বা রূপ দেখে নামাজ পড়ছেন তো মূল নামাজ তো পাল্লা জনই পড়ছেন কিন্তু নামাজ যে সুন্দর করছেন এটা কিছু জন্য মানুষের স্বার্থে নিয়ত যখন অসম্পূর্ণ তখন আমল হচ্ছে অসম্পূর্ণ যখন আপনার খালেস নিয়ত হবে যত ভালো নিয়ত হবে তত ভালো নাকি হবে তার উপর তত ভালোভাবে কবুল হবে নির্দিষ্ট হবে না যখন একটা নামাজ পড়ছে চলবে আপনাকে তাইন করতে হবে হ্যাঁ সুনির্দিষ্ট করতে হবে নামাজটা কোন নামাজ পড়তে শুরু করছেন এখন এটা মনে মনে জবানে নাই জোহর নাসোর সন্ন্যত্ন যদি কয়েক নামাজ একসাথে যখন পড়ছেন আপনি বিশেষ করে তখন এটা খাস করতে হবে যে এটা আপনার জোহর আসর বাকি আছে তো আগে জোহর পড়ছেন আসর পড়ছেন হ্যাঁ বা আরো কিছু নামাজ বাকি আছে যদি এইভাবে বিনা কারণে বাকি রাখলে নামাজ হবে কি হবে না বিষয়টি কিন্তু আসল হচ্ছে যে এইভাবে যারা বিনা শরীয় কারণে রণহস থাকা অবস্থায় যে কোনো অবস্থায় নামাজ পড়াতে হবে চার পাঁচ অক্টকে একসাথে হয় নির্দিষ্ট কয়েক থাকলে নামাজকে নির্দিষ্ট করেন অন্তরে যে এই নামাজ নিয়োগ করছি অথবা যেই নামাজের অক্ত হাজির হয়েছে সেই অক্তের আপনি নিয়োগ করছেন मोटामेहरिमारे नियत मान तकबीर तहिम आगे नियतरी अल्लाह जी এই নিয়ত করতে গিয়ে বা তকবির দিতে গিয়ে না পড়লে ওই রকম আছে এরকম করে ধরে আছে আছে না বেদাত এই একটা বেদাত বেদাত এতক্ষণ ধরে আপনার প্রায় ত্রিশ চল্লিশ সেকেন্ড এক এক মিনিট পর্যন্ত দু চার সেকেন্ড আগে আপনার অন্তরে নিয়ত এটাই জি বলছেন তাহারিমার আগে নিয়তটি হইতে হবে সাথে সাথে এলে তা এত মকার যাতে করে নিয়তটি এ বাদতের সাথে মিলে থাকে এবাদত শুরু হচ্ছে তকবির তাহারিমার সাথে আল্লাহ হয়েছে আর তারপরে তকবীর বলছেন কোন অসুবিধা নেই এই নিয়ত যে করবেন শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে যে কোন শুরু থেকে শেষ পর্যন্ত নিয়তটা কি করতে হবে অব্যাহত রাখতে হবে বহাল রাখতে হবে যদি দুই রাঘাত পড়ার পরে বাদ দিলাম আবার নিয়তকে স্টপ করে দিলাম মানে বাদ দিলাম তাহলে নামাজ বাতিল বাদ দিলাম নিয়তটাকে ক্যান্সেল করে আবার নামাজ পড়িয়ে যাচ্ছে নামাজ হবে না কারণ নিয়ত আপনি কি করে দিয়েছেন ক্যান্সেল করে দিয়ে স্টপ করে দিয়েছেন এর চাইতে আরো স্পষ্ট হবে দিনের রোজা ওই যে ভোরাত্রে সাহারি খেয়েছেন তখন থেকে নিয়ত অন্তরে করেছেন সারাদিন আপনাকে যদি বা জহরে আসরে কোন এক সময় রোজা রাখলাম না না এরকম করে দিয়েছেন আর তারপরে কিছু খাননি রোজা রাখলাম না নিয়ত করে দিলেন নিয়তটা ভেঙে দিলেন আর কিছু খেলেন না রোজা ভঙ্গ করছেন না কিন্তু নিয়তটাকে কি করতে হবে ইস্তিমার মানে কন্টিনিউ করতে হবে জি এইরকম হজের নিয়ত করে মিকার থেকে হেরাম বেঁধে গেলেন হ্যাঁ মামরা নিয়ত করে আর তারপরে যাওয়ার পরে অনেকে এরকম করে এক লোক পরিচিত লোক তার মনে আছে যাওয়ার পরে দেখেছি যে মেনায় গেছে আট তারিখে এরাম বেঁধে আছে সাত তারিখ গেছে আট তারিখ মেনাই চলে মেনা গিয়ে আর কোথাও তাম্বু তামু ফ্যামিলি নিয়ে নেইনি নিজের গাড়ি নিয়ে গেছে কোন রকম করে জিজ্ঞাস নিয়ে তারপর সাথে ওর বাপমালা শ্বশুর শাশুড়িও এদের কিনে থাকবো কোথায় আমি আরে কোথায় আর পাঁচ হাজার পাঁচ খরচ করো না ওই রাতেই তাই ফিরে তাই ফিরে আসার পর আমাকে পরিচিত মানুষ করে ফেলেছেন আবার যদি ঢুকে যায় তাইফ চলে এসছে তার নিয়ত ভঙ্গ করে আবার যদি ঢুকে যা ধরেন ওর ঘটনা ওখানে শেষ করি ওর কি হবে না হবে কিন্তু একবার নিয়ত ভঙ্গ করে ফেলেছে তাই চলে যা যে হজ করবো না চলে ফিরে তারপরে আবার ঢুকে গেল যে আগ মনটা তো চেয়েছিল ফিরে চলে যাবো তো সবাই বলছে চলে যাবার ফিরে হজ হবে হজ হবে না কারো নিয়তকে কি করে ফেলেছে ভেঙে ফেলেছে এবার বুঝতে পারছেন যে কোনো কাজের নিয়তকে আপনাকে কন্টিনিউ করতে হবে জি নিয়োগটাকে শুরু থেকে শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে আমার নামাজ চলছে চলবে একবার সালাম ফিরা পর্যন্ত নামাজের নিয়তে আমি আছি ফাইন কাতা সলাতে নামাজের অবস্থায় যদি নিয়ত বিচ্ছিন্ন করে ফেলে বা ফেলে বা নামাজ কি যাবে বাতিল হয়ে যাবে এইরকম রোজা বাতিল হয়ে যাবে এইরকমই হজ ওমরা বাতিল হয়ে যাবে রোজা বাতিল হওয়ার নফুল রোজার ক্ষেত্রে ওজন না হলে সফর না হলে না না সাধারণত একজন ঠিক আল্লাহ লোক ছেড়ে দিতে পারে কিন্তু নফুল রোজার ক্ষেত্রে নফুল রোজা আপনি দিনেও যে কোনো সময় ছেড়ে দিতে পারেন গোনা হবে না নফুল রোজা বৃহস্পতিবার সোমবারে নিয়োগ করেছেন হঠাৎ করে মেহমান চলে আসলো আরে বাড়িতে মেহমান চলে এসছে আমরা থাকবো রোজা কি বা কেমন লাগবে খারাপ লাগবেই না আর আমার সাথে আপনাদের খাওয়াচ্ছি পরিবেশন করছি এই নামে ও খাবে না কার সাথে বিবি সাহেবের সাথে খাবে শুধু খেলা আদবের খেলাফ তারপর এটা মানুষের অন্তর সৃষ্টি করবে আমার বাসায় যদি আপনারা দাওয়াত খান আর আমি যদি আপনাদের সাথে বসে না খাই হ্যাঁ তো আপনারা কি ভাবতে পারেন এক হচ্ছে যে হতে পারে কোন খাবার যেটা আমাদেরকে দেবে না ঠিক কিনা সম্ভাব্য যে কিছু ধরে না আপনাদের আপনাদেরকে হয়তো দিলাম রুই মাছ আমি খাবো ইলিশ মাছ হতে পারে না পরে না হ্যাঁ হতে পারে শয়তান মালসাই দিতে পারে দুই নম্বর বসে আসা হইতে পারে আমাদের সাথে বসাটাকে বিষয় মনে করছে মানহানি মনে করছে না বিশেষ করে আপনার বাড়ি যদি চাকর আমাদের মজুরদেরকে চাকরদেরকে আমরা এক কালে ঘরের কাজ করে নিতাম এখন কিছু কিছু এলাকা হয়তো আছে যে ঘরে যারা কাজ টাজ করে তাদেরকে খাওয়াইতে হয় ঠিক না ওদের সাথে বাড়ির মালিক না বসলে কি ভাবে বলেন মালিক আলাদা আর আমাদেরকে এই সব দিয়েছে না কিন্তু মজুরের সাথে বসে খায় সেটাই ছিল এত বড় মানুষ তারপরে আমাদের মতো জন মজুরের সাথে বসে বসে খায় হ্যাঁ আমাদের সাথে গরিবের সাথে বসে বসে খায় না ওর দেখেন এই উত্তম চরিত্রে কত সুন্দর একটা প্রভাব পড়ছে তো কথা হচ্ছে যে এটা হচ্ছে আরবদের তরিকা তারপরে আর একটা বিশেষ করে বিগত কোন যুগে যদি প্রাচীন কোন শত্রুতা থাকে আগের কোনো সময় শত্রুতা ছিল যদি এখন মিল হয়ে গেছে আমাদের মহব্বত হয়ে গেছে কিন্তু একটা যেন রেখা আছে ওই যে ফাটলের আছে না নেই বাটি ফেটে গেলে যতই জোড়াতালি দেন একটা দাগ থাকবে না থাকবে না খাবারে যে কি দিয়েছে না দিয়েছে আল্লাহ জানে হবে না হবে না এক মহিলা কে খাবার দিয়েছে তো মহিলার খুব সন্দেহ কি জানি যদি মরতে হয় তো তোর বাচ্চা আগে মরুক তারপর আমি মরবো বুঝা গেছে দেখেন শয়তান কিভাবে বসবাসা দেয় শয়তান কিভাবে বসবাসা দেয় কিন্তু একসাথে বসে যদি খায় যে খাবার আপনাকে দিলাম ওই খাবার আমিও খেলাম এরকম কোন সন্দেহ থাকবে কোন সন্দেহ থাকবে না কত যে ফায়দা আছে এক শ্রেণীর লোকেরা এটা না করে বাহা না করে আরো কিছু মেহমান আসবে সে আপনারা খান সাথে বসবো ওরা আসবে লেট করে আসবে ওরা পরে খাবে আপনি এখন বসে যান লোকজনের সাথে হ্যাঁ আর না হইলে শেখ ঠিক আছে আমি এখন পরিবেশন করি পরে খাবো না অতক্ষণ তুমি না খাবে মা আনা হাত তা কোলা ও কসম করেছে আমিও কসম করছি আমি খাবো না দুজনকে কসম ভাঙতে হলে কসম ভাঙো কাপড় আর খাওক সোজা জি ছেড়ে দিব না ছেড়ে দিলাম আর তারপরে মেহমানকে বলছেন আমি একটু রোজা রেখেছিলাম পারে তো নাই রেখেই নিজে অসুবিধা না তখন বলছেন যে ঠিক আছে তাহলে রেখেই নি রোজা কেন হবে না কারণ মাঝখানে যদি আপনি দ্বিধাদন্দ করেন যে নিয়ত ভঙ্গ করবো কি করব না হ্যাঁ ধরেন মেহমান এসছে সোমবার আমার রোজা তো আজকে রোজাটা রাখবো কি রাখবো না রাখবো কি রাখবো না এরকম দ্বী দ্বন্দ্ব আছেন তাহলে নিয়ত না কারণ আপনি নিয়ত ভঙ্গ করেন এখনো অবশিষ্ট আছে বাকি আছে এইরকমই যদি নামাজের ভিতরে কোন নিষিদ্ধ কাজ করার ইচ্ছা করে নেন নামাজের ভিতরে কোন নিষিদ্ধ কাজ করার মনে ইচ্ছা হয়ে গেল এখন না উঠায় তাহলে চরম গির করবে হ্যাঁ আছে এরকম জালেম মেলা তুই আর গির না শুনে না পড়লাম হ্যাঁ বুঝা গেছে নিয়ত করলেন যে আমি কি করে দি ভঙ্গ নিষিদ্ধ কাজ নামাজের মধ্যে নিষিদ্ধ কাজ কথা বলা রিসিভ করে নেবো এরকম নিয়ত করলেন কিন্তু রিসিভ করলেন না নিয়ত শুধু করেছিলেন যে কি করবো আজ নিয়ত করে নিয়ত করেছেন যে উঠিয়েই তারপর উঠালেন না তার নামাজ বাতিল হবে যত উঠানি ততক্ষণ বাতিল হবে না তাই বলেন ওয়াকাজাইন আযামালা ফীলে মাহযুরিন মাহযুর কোন নিষিদ্ধ কথা কাজ জন্য যদি নামাজের ভিতরে নিয়ত করে ফেলেন কিন্তু কাজটি করলেন না লামতাতুত নামাজ বাতিল হবে না যতক্ষণ পর্যন্ত কথা কাজ আপনি না করবেন মাসআলা এটি মাসআলা বলছেন ইয়া জুজ লিমান আহরাম ফী সালাতে ফারিদাতিন ওয়া হুয়া মুনফারিদ আন ইয়াকলিবা সালাতহু নাফিলাতান মুতলাকা اذا কান লিগারাযিন সহী এখান থেকে যে মাসালটি বলতে চাইছে সেটা হচ্ছে যে এক নিয়ত করে আর এক নামাজন শুরু করেছেন শুরু করেছিলেন সন্ন্যত নিয়ত আপনার সাথে নাম দিয়ে লেগে গেল যখন গেল মানে ফরজের নিয়তই করলো সেজন্য লেগেছে যখন লেগে গেল তো আমি তাহলে কিছু লোক তাকে সন্ন্যতের গুরুত্ব তো বুঝেনা অথচের সন্নাত সফর হলো পড়তে হবে তা আমি ফজরের সন্ন্যদ শুরু করতে যাচ্ছি ইশারা করছে যে এ কেমন দিয়ে শুরু কর শুরু এরকম করছে আমি শুরু করেছি তারপরে আরো এক দুজন এসছে আমি তো মনে করলাম যে আমাকে হয়তো এম আমি শুরু করেই দিল ওরা হয়তো একটুটা করল। কিন্তু যারা পরে আসলে একটু জ্ঞানী মানুষ ফজরের সন্ন্যতের গুরুত্ব বুঝেন ওই সময় সফরে ছাড়েন ওরাও নিজে নিজে আলাদা আলাদা সন্ন্যত শুরু করল বুঝতে পারছি যে না বাবা হয়তো লেগেই যাবে পিছনে কিন্তু লাগলো না আমার তোমার আগে কয়েক লোক ওরা শুধু আমি কি করি আমার সন্ন্যদটাকে কি করি ফরজে রূপান্তরিত করে দিই যখন এরা আমার একটা করে ফেললো তো আমি ফরজ পড়েই নি তাহলে হ্যাঁ অথবা আপনি সন্ন্যদ শুরু করেছিলেন সন্ন্যদ শুরু করেছিলেন আর তারপরে যে শুরু করেছে ফরজে শুরু করে দিই শুরু করেছেন কি দিয়ে জন্য ফরজে রূপান্তরিত করলেন এরকম চলবে না নফল থেকে ফরজে যাওয়া ফরজ থেকে নফলে যাওয়া নিয়ত চেঞ্জ করা এক কথা। নিয়ত পরিবর্তন করা একটি অবস্থা জায়েজ তিনটি অবস্থার আর দুটিকে জায়েজ বলেননি এগুলো ইসতেহাদি ফতুয়া কোন দলিল উল্লেখ করেননি তবে ফারিদা। যদি কেউ নামাজের এহরাম বাঁধে মানে নিয়ত করে একা একা ফরজ নামাজ শুরু করেছিল সেই নামাজকে সাধারণ নফলে রূপান্তরিত করতে পারবে ফরজের নিয়ত করেছিলেন আর তারপরে নফলে সেটা কি করতে পারবেন পরিবর্তন করতে পারবেন করেছিলাম একা আর কিছু লোক আলাদা জামাত শুরু করে দিল আমার জামাতে লাগলো না আমি থেকে বঞ্চিত তখনই আপনি তাড়াতাড়ি কি করলেন নিয়ত থেকে পরিবর্তন করে কি করলেন নফলে নিয়ত করে নিলেন নফল মত লাগ মানে আম নফল ফল আমি এটাকে তাহিত মসজিদ বা নফলে নিয়ে নফল নিয়ত করে নিলাম আর তারপরে আমারটা সেরে ওদের জামাতে লেগে যাব কিসের জন্য এইরকম করেছেন কিসে বা সলাতো না ফেলাতের মতো লাখা সাধারণ নফলে পরিবর্তন করা যা এজ এ কানিহীন যদি উদ্দেশ্য সৎ থাকে হ্যাঁ সঠিক উদ্দেশ্য থাকে সঠিক উদ্দেশ্য কি তারপরে এরকম ঘটেছে আমাদের সাথে যেমন কিছু কিছু মসজিদ আছে পেট্রোল ওর এমাম নিযুক্ত আছে এমন নয় যে কেউ আসলে নামাজ পড়ে চলে গেল আপনি ভাবতে পারেন যে এখানে ঠিক জামাতের সময় শুরু হতে যাচ্ছে যেমনই আপনি ওখানে শুরু করেছেন কি নামাজ হ্যাঁ আজান হয়ে গেল তার মানে এখন জামাত হবে আজান যখন হচ্ছে তখন কি হবে জামাত হবে জামাত হলে আরো দশ বিশটা লোক আসবে জামাতে সব পড়লো আর আপনি একা পড়লে জামাতে সবটা পাচ্ছেন না তখন আপনার এই ফরজ কি আপনি কি করলেন সাধারণ নফলে আপনি পরিবর্তন করে ফেললেন তারপরে অপেক্ষায় সাথে সুতরাং নিয়ত কে পরিবর্তন করা কয়েক ভাবে কয়েক ভাগে বিভক্ত হইতে পারে মানে তিন প্রকারের হইতে পারে নির্দিষ্ট নামাজ থেকে সাধারণ নফলে রূপান্তরিত করা বা পরিবর্তন হওয়া কি পড়ছিলেন নির্দিষ্ট নামাজ পড়ছিলেন নির্দিষ্ট নামাজ ফরজ নামাজ হইতে পারে অথবা সন্ন্যত নফল কিন্তু কোন সময় অথবা স্থানের সাথে সম্পৃক্ত সময় অথবা স্থানের সাথে সম্পৃক্ত মসজিদে যেহেতু আমি ঢুকেছি উদ্দেশ্যে স্থানের সাথে সম্পৃক্ত সময়ের সাথে সম্পৃক্ত দোহা এই যে সময়ের সাথে সম্পৃক্ত জি এইরকম নামাজ যদি হয় তাহলে ওটাকে কি করা যাবে নির্দিষ্ট নামাজ হইতে পারে আর নফল খাস নফল হইতে পারে এটা জায়েজ হবে যতক্ষণ পর্যন্ত তাতে জামাত ছাড়ার জামাত ছাড়ার পরিণতি না হয় এমন না হয় যে জামাত ছুটে যাচ্ছে ফরজটা ছাড়তে গিয়ে জামাত ছুটে যাচ্ছে অর্থাৎ আপনি আরো লোক লেগেছিলাম শেষ সময় নামাজটা পড়ছিলেন এখন যদি এটাকে আর নিয়তে করেন তাহলে কি হচ্ছে ফরোজ নামাজের টাইমটা পার হয়ে চলে যাবে তখন চলবে না তাহলে এক কথাই খাস নামাজ থেকে পরে যে দুটি অবস্থা আছে একাদ পড়ার পরে বা কিছুক্ষণ চলার পরে আপনি আসল করছেন মাঝখানে নিয়ত চেঞ্জ করছেন এটা চলবে খাস থেকে নির্দিষ্ট থেকে নির্দিষ্ট রূপান্তরিত করা পরিবর্তন করা প্রথমটি যেহেতু প্রথমে নিয়ত চেঞ্জ করলেন প্রথমটিও তারা তারই মাথেকে নিয়ত হওয়া উচিত ছিল আপনি এক রাখাত বা আধার রাত যাওয়ার পরে নিয়োগ করছেন সেই দ্বিতীয়টা হবে না তার নামাজ বেকার গেল হ্যাঁ নির্দিষ্ট থেকে নির্দিষ্ট নামাজ যদি কি করা হয় নিয়ত পরিবর্তন করা হয় তাহলে আর তারপরে ফরজের নিয়ত করে ফেললেন এরকম ফালে আস এটা হবে না এটাও হবে না ইজতেহাদে এটা হবে না কারণ আম নিয়ত ছিল ওটাকে খাস করলেন জি আল্লাহ আলম কি যুক্তি তো তারা বলেছেন কারণ এগুলোর ক্ষেত্রে এমন কোনো দলিল কিছু পেশ করেনি তারপরে আরেকটি কথা আছে এখন আর একটি মশালা হম এমাম ছিলেন আপনি এমাম থেকে মোকতাদি হইতে পারেন না চলবে না অথবা যেকোনো কারণ হোক হম আর হতে পারে এমনি করতে করতে হাটা উল্টে পড়ে গেলো পারেন না এমামতি করতে করতে আল্লাহ না করে কারা হামলা হ্যাঁ মারা গেল তাকে এমামতি করছিলেন আক্রমণ করলো তার উপর হ্যাঁ অগ্নি পূজক মজুসি আবুলু ইরানি সেই সময় তিনি আর আওয়াজ করতে পারছেন না ইশারা করলেন পিছনে দলিল আছে বলছেন তাজুজ ও সাইরুল ইন্টেকালে নামাজ সব রকমের পরিবর্তন জাহেজ মুক্তাজি অমতিতে যাওয়া থেকে মুক্তাজিতে আসা একাকি থেকে জামাত জামাত সাথে নামাজ পড়তে পড়তে জামাত হয়ে গেল শুরু করেছিলাম আর তার মধ্যে না সব রকম এম সুতরাং একাকে নামাজি হওয়া থেকে মুক্তাদি হওয়া যায় একা পড়ছিলেন মুক্তি হয়ে এটাও যাই একা পড়লেন পড়ছিলেন কেমন যখন অত শেষ হয়নি প্রথম ডাকাতে এখনো ত্যামের ভিতরে আছে আর বড় মানুষ আসলো হ্যাঁ আপনি যে করছেন আপনি যদি শুধু ইশারা করে দেন হ্যাঁ তো বাম দিকে লেগে গেল আর ওমতি করতে লাগলো আপনি মুক্তাদি একটু শৈটা হালকা হয়েছে নামাজে যে কত আগ্রহ ছিল চলো আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চল কাঁধে দুজনের এসে আবর সিদ্দিক বসে গেলেন আবির দাঁড়িয়ে পরিবর্তন হয়ে গেল এইরকম এমামতিতে তাহলে একা থেকে মুক্তাদি হইতে পারেন একা থেকে এমাম একা ছিলেন আর কয়েকজন চলে আসে এমাম হয়ে যেতে পারেন যেটা হচ্ছে সাধারণত এখানে এমামতি থেকে এলাল এতে মুক্তি হয়ে যেতে পারেন দিলট একজন কি নিয়ে হয়তো নামাজ শুরু করেছে দিলট টান আর পাত্তা নেই খুঁজে পাওয়া যায় আপনি একা পড়ে গেলেন জামাতি শুরু করেছিলেন বিছানায় দুটো পোলাফন নিয়ে শুরু করেছিলেন থেকে এম যেতে পারেন আর মুক্তি থেকে একাকি হয়ে যেতে পারেনের কারণে দেখুন অজরের কারণে আব্দুল্লাহমাস্লাহ বর্ণিত নামাজ পড়তে দেখে এসে বাম দিকে দাঁড়িয়ে গেছে জানা ছিল না যে মুক্ত দিকে দাঁড়াতে বাম দিকে দাঁড়িয়ে গেছে নিয়োগ করেছিলেন প্রথম কি আমি একা এক নামাজ পড়া থেকে এমাম অতিতে চলে গেলেন ছাড়াও যেমন হ্যাঁ তো সরে যেতে পারে পিছনে সরে যেতে পারে আগে বাড়ি যেতে পারে বুঝা গেছে আর জানা ছিল আসার কথা ইন্ত করতে কখন যে আসে জামাত শুরু হয়ে গেছে জামাত শুরু হওয়ার পরে আমি দেখতে পাচ্ছে আর দেখছে যে চলে এসছে তাহলে ও যদি পিছিয়ে সরে যায় আর আগে বেড়ে যায় মোহাম্মদ ইসলাম